আনাস ইব্রাহ মালিক আনসারি রহু হতে বর্ণিত যে একবার আল্লাহ রসুল সালাম ফলে তার ডান আচর লাগে। আনাস এ সময় কোনো এক সালাত আমাদের নিয়ে তিনি বসে আদায় করেন আমরাও তার পিছনে বসে সালাত আদায় করি সালাম ফিরানোর পর তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্যই তাই তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করেন তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে আর তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে তিনি যখন সেজদা করেন তখন তোমরাও সেজদা করবে তিনি যখন শামী আল্লাহ হলিমান হামিদাহ বলেন তখন তোমরা রব্বানা বল্লাকাল হামদ বলবে